মুসল মান তুমি তো মুসলমান মুসলমান মুসল মুসলমান আমাদের খুশির উদ্দেশ্যে এবং আমাদের এই সবার সাফল্য সেই উদ্দেশ্যে এবং কিছু তিনি পরামর্শ দিতে সে আপনাদের কাছে উপস্থিত হয়েছেন সেজন্য আমরা সবাই গর্বিত আমরা তার থেকে কিছু শুনব কিন্তু যেহেতু তার ভাষা আগামী সেই কারণে আমাদেরকে তার কথাগুলির অনুবাদ করে আপনাদের শোনাতে হবে আমরা চেষ্টা করব ধৈর্য ধরে তার কথাগুলি বোঝি বা না বলি আদৌ কায়দার সঙ্গে বসে থাকব এবং তার সুন্দর উপদেশগুলি শোনার চেষ্টা করব বা কোনো মন মরি না যে পদুল বিশ্বের আল গোলাইবালি বা লাশাকান্না হারা মেন থাকবে لنا علاقه من علاقه الحكم معنا وانه يحبنا ويحب التعاون المسلمين لذلك لبى دعوه يابانيا وتشرف بالقدوم الينا فنسمع اليه والى كل كلماتيه وتوجيهاته فليتفضل مشكورا اشير الله الحمد لله رب العالمين الصلاة والسلام على شرط الأنبياء والسغين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وتسليم كثيرا السلام عليكم ورحمة الله وبركاته كهالي باي عن بداية أرحب بكم في هذا المجمع الطيب وأنا لست غريبا عن الجاليات وقد عشت فيها منذ أن كنت في العشرين من عمري وأنا في الثلاثين الآن فمعظم حياتي قضيتها بين الجاليات بخاصة بنغلاديش وينضم إليها البنغال وأيضا أخواننا في الهند وأكثرهم كيرلا وأيضا أخواننا الفليفين والأنجليس فقد قضيت حقبة زمنية بين الجاليات لكن الأكثرية كانت لأخواننا من بنغلاديش فأنا مسرور هذه الليلة بهذا اللقاء الجميل وكم تمنيت أن يجيد اللغة البنغالية أو البنغلاديشية لكن للأسف هي اللغة الصعبة التي لم أستطع أن أفوز ولو بكلمة واحدة منها প্রথমে আল্লাহ তালা প্রশংসা এবং নবী করে সাল্লাহ আলহিউ সাল্লামের প্রতি অনুষ্ঠান করেন তারপরে তিনি বলেন যে আমি প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে রাতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমি জানিয়া অর্থাৎ গত লোকদের কাছে বিদেশি লোকদের কাছে কোনো অপরিচিত চেহারা নয় বরং আমার আমি প্রায় কুড়ি বছর ধরে আমার বয়স এখন তিরিশের উপর কিন্তু প্রায় বছর ধরে এই জালিয়াত তথা দাবার সেন্টারগুলোর সাথে আমার সম্পর্ক ছিল বা এখনো আছে প্রায় বছর ধরে এই জালিয়াত অর্থাৎ বিদেশি লোকদের সঙ্গে আমাদের উদাবোটা আমার আছে বিশেষ করে উর্দুভাষী বাংলাভাষী কেরালা ফিলিপিন এ সমস্ত লোকদের সঙ্গে আমি উঠা করেছি এর আগে আমি এক ও অফিসের দায়িত্বে ছিলাম বিশেষ করে বাংলাভাষী লোকদের সঙ্গে আমার উঠা আছে এবং আমি সামান্য করেছিলাম আমি আশা করতাম যে বাংলা ভাষা বুঝব এবং সেটা বলব তবে এটা এমন একটি স্পষ্ট ভাষা هي ايبرنجاب اي اس تي برضو ده الله عز وجل على نعمه الإسلام فلو لم نكن مسلمين ما في هذا المكان ولذلك سبحان الله يقول الله عز وجل ويقول النبي صلى الله عليه وسلم وايضا ان كرمكم عند الله أتقاكم فالتقر يا أخوان هي التي تجمعنا وهذا الدين العظيم هو الذي يجمعنا إلا فرق بين عربي ولا أعجمي ولا فرق بين أمير ومأمور ولا فرق بين حاكم ومحفور ولا فرق بين أسود وأبيض إن أكرمكم عند الله أتقاكم إذن الخلاصة من هذا الكلام كله كلما كنت قريبا من الله عز وجل فأنت الأفضل في الدنيا وفي الآخرة لأن الله عز وجل يرفع بهذا الدين أقواما والساد يا عوام شبطتهم ماذا؟ جيدني عمضت وشمشا ما شوف لي على قريب इसलम धर्म अतीत समस्त धर्म के रोहित दिए इसलम धर्म अतीत जात धर्म के रोहित दिए धर्मे अर्थात इसलम धर्म सबसे बड़ वैशिष्ट्य हम धर्मे तौफी देवा तौफिका की जिस तौफिक हेफरतुल्लाह दादा যে আমরা একমাত্র আল্লাহতালই ইবাদত করব ইবাদতের ক্ষেত্রে আল্লাহ মনে করব তালাকেব যাদকীয় মালিক এবং সব রকমের ইবাদত একমাত্র আল্লাহ তালার জন্য করব এটাকেই তরফিদ করা হয় আমাদের এদিন এই ধর্মের মূল কথা এবং মূল বৈশিষ্ট্য হচ্ছে এই কথাটি أنه لا بلاه لتبلاك جنراتور الله سرعا قنور شطر البحثني الله سرعا قروب الشعوب بنا أنا لا أريد حقيقة في هذه الليلة أن بالوقت لأن هناك ضيطا قد قدم من القصيمة التي هي بلادي إليكم لكن أحببت أن نشارككم في هذه الليلة المباركة وأسلم على هذه وجهة طيبة ونحقيق سعيد كل السعادة لعوجتي من جاريات من جديد واسر الله عز وجل تقبل منا ومنكم صالح لأعمال شكرا للمشاهدة والسلامي مطلق <تصفيق> كيشو بولتا جائنا كانوا مهمان مطلق كيشو بولتا جائنا جديد انتوا همار مخصر همي ها انا افنا در ماجه بشي كيشو بولتا جائنا আমি সৌভাগ্য মনে করলাম বা মনে করি আপনাদের কাছে এসে আপনাদের উজ্জ্বল চেহারাগুলিকে দেখে এবং আমি সৌভাগ্যবান মনে করি যে আমি পুনরায় আবার জালিয়াতের প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো আমল করার চৌকি দাঁড়ান করেন ثم اشكروا الله عز وجل ألان هيا لكم هذه المجالس الطيفة التي تجدون فيها ذكر الله عز وجل فهذه نعمة من الله عز وجل أن تأتوا لهذه البلاد لكسب الرزق ثم تحصل أيضا معها ذكر الله مدارسة أيضا دينا الله عزوجة فهذه نعمة عظيمة تحتاج منها إلى الشفاء وأخيرا أقول أستوجعك لله الذي لا تضيع ودايعه والسلام عليكم ورحمة الله وبركاته وصلاح الله كيف تفعله في الحياة وكيف تفعله في في الحياة وكيف تفعله في الحياة وكيف تفعله في الحياة আবার এরকম সুন্দর প্রোগ্রাম উপহার পেয়েছি সুন্দর মঞ্চ পেয়েছি যেখানে আমরা ঋতিকের সাথে সাথে রুটি রোজগারের সাথে সাথে সাথে দিনের আলোচনা করার শোনার এবং জানার সুযোগ পেয়েছি কিন্তু তাই আমাদেরকে এই নিয়তের সুপ্রিয়া আদায় করা দরকার আমি আর বিশেষ কিছু না বলেন এখানে শেষ করছি আপনাদেরকে আলবিদা বলছি আল্লাহ তারা আপনাদের হেফাজত করুক এই আশা রেখে আমি আমার কর্তব্য শেষ করছি aló sala hola hoy te <tose> traigo la cosa de pone burada di uyarı tanımları var. Bu zulamıyor. Şekeri kadar. Gayet memnun o hasta şereye gel oku. Gayet güzel. Hadi dedim kafir. Bu पद्धति der. Baik. الحمد لله الحمد لله نحمله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا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 بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي قصر إلا الذين آمنوا وعملوا الصالحات وتوى صوب الحق وتوى صوب الصبر প্রধান অতিথি শেখ এবং আমার ওনার জীবনের একজন ঘনিষ্ঠ সাথী হাজির মোহাম্মদ আকতার মাদানী সাহেব এই ক্যাম্পের যুবক ভাইয়েরা যারা এই সভার আয়োজন করেছেন যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন যারা নিজের শ্রম দিয়ে সহযোগিতা করেছেন যারা আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন যারা শ্রোতা হিসাবে महफिले उपस्थित रहें अंतर धन्यवाद जानपर आपनारा अवगत आज आजकल याव सेंटर विशेष आयोजन বিশেষ ভাবে যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন হয় সেই সবগুলি মেনটেন্স করেছে এবং আপনারা স্বয়ং প্রোগ্রাম করার জন্য উদ্যোগী হয়েছেন আর তার ফলস্বরূপ আমরা এখন এই সভায় উপস্থিত আছি আপনাদের মাঝে একজন ভালো मौलाना उस्थित जा मानसम टिवशे थके आपनारा जान टीवी बांगला शुरू हो जी बीस टीवी बांगलार प्रोग्रामगर मध्य उपस्थित प्रधान अतिथि रियाज सालेहर दस दिए थे তিনি আজ আপনাদের কাছে স্বয়ং উপস্থিত আছেন তার পরিচয় এটা নয় এটাই তো বড় পরিচয় হচ্ছে তিনি সৌদি আরবের দাওয়াত সেন্টারগুলির একটি দাওয়াত সেন্টারে যেটি আমের খাবরা শহরে অবস্থিত সেখানে বাংলা বিভাগের দায়িত্বে কাজ করে থাকেন তার আগের পরিচয় বাংলাদেশের একজন মানুষকে আলেম হওয়ার জন্য বা শেষ বা মৌলানা উপাধি লাভ করার জন্য যেই ডিগ্রিটি নিতে হয় সেটি কাউমে মাদ্রাসায়ে দাওরা পাশ করা হয় তিনি সেই দাওরা পাশ করেছেন করার পর সৌদি আরব তথা সারা বিশ্বের বিশিষ্ট ইসলামিক ইউনিভার্সিটি মদিনা বানাওয়ারা থেকে কোরআন তথা তফসির বিভাগে অনার্স সহ গ্র্যাজুয়েশন করেছেন এখন তিনি কর্মরত আছেন তিনি আপনাদের কাছে উপস্থিত আর আপনি আপনারা আমাকে প্রায় প্রায় ডাক্তারঘাটে কিংবা আপনাদের ক্যাম্পে দেখে থাকেন আমিও এরকম একটি দাওয়াল সেন্টার অর্থাৎ আমাদের এই খাবি শহরের দাওয়াত সেন্টারের বাংলা বিভাগে কাজ করে থাকি আমি আপনাদের এবং ওনাদের মাঝে ওনার মাঝে বিশেষ বড় সময় ধরে থাকব না তবে আলোচনার শুরুতে পনেরো কুড়ি মিনিট দু কথা অবশ্যই আমি আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ আমি আলোচনার শুরুতে আমার বিষয়বস্তু না বলে একটি উদাহরণ পেশ করতে চাই আশা করি আপনারা এই উদাহরণটি শুনবেন এবং তার আগে একটি ঘটনাও শোনাতে চাই আশা করি এই ঘটনাটি শুনবেন উদাহরণটি শুনবেন আর বক্তৃতার শেষ সারান্ত সাত বলে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ আজ থেকে প্রায় তিন চার বছর আগের কথা আমাদের অফিস তখন এই সানাইয়া দাওয়ার সাফিরাজ ওখানে ছিল সেখানে হঠাৎ করে একদিন সকালে এক ব্যক্তি উপস্থিত হল যার বাড়ি শ্রীলঙ্কায় তাকে তার কপিল নিয়ে এসেছে নিয়ে আসার পর বলে বলছে যে আমার এই আমেল মুসলমান হতে চায় আমার এই আমেল মুসলমান হতে চায় সে অমুসলিম বুঝা গেল যে সে অমুসলিম ভাই তার কপিল এবং আশেপ আশেপাশের কিছু লোকের ব্যবহারে इसलम ग्रहण कर मुसलमान पहले पास कर मुसलमान सौदी सब चाहे कठोरतम का छगल मेषे रसाल बना रोला जरा रान तऊदी आरबर्मे कत बस कष्ट आ সে রকমের সময় নাই নিয়ে তারা সে আমাদের অফিসে থাকবে কিছুক্ষণ সাথে সাথে মুসলমান হওয়ার পর তার ককিল তাকে নিয়ে যাবে এই সময়ে তাকে কিছু ক্যাসেট আর মাত্র কয়েকটি বই ছোটাছ দেওয়া হল যে আমাদের উপস্থিতিতে সে কেসেটটি শুনবে আর বইগুলি পড়বে ইসলামের কাজগুলি করতে লাগবে সে সেটা নিয়ে তার নিজ ইসলামের রানা দিবে মোটামুটি এক মাস হয়নি এরকম দিনে আবার হঠাৎ করে আমাদের অফিসে সে উপস্থিত হয়েছে তার নাম ইসলাম গ্রহণ করার আগে ছিল মানুলাল মুসলমান হওয়ার পর তার নাম রাখা হল আব্দুর রহমান নাম ছিল মানুলাল হয়ে গেল আব্দুর রহমান হঠাৎ এক মাস পর যখন অফিসে উপস্থিত হল তখন বলছে ভাই আমি উমরা করতে যেতে চাই আমাকে উমরা পাঠান আমাদের অফিসে নিয়ম আছে কোন মুসলিম ভাই উংরা বা বয়স করতে চাইলে তাকে বিনা পয়সায় পাঠানো হয় তাকে উংরায় পাঠিয়ে দেওয়া হলো। সেই নতুন মুসলমান বয়স এক বছর মাত্র মানদাল থেকে আব্দুর রহমান হয়েছে যখন এই উমরা করতে গেছে উংরা করতে উমরা করতে যাওয়ার সময় যখন এই হাম শরীফের ভিতরে ঢুকে দাবা শরীফের দিকে লক্ষ্য করেছে দৃষ্টি দিয়েছে সে বলছে আমি যেন একটা কোন জিনিস দেখছি না তো চোখ উপরে যাচ্ছে না যেন আমার চোখের দৃষ্টি দাবা শরীফের সেই কালো রেশনের কাপড় দ্বারা আবৃত কারা ঘরের দিকে ওরক করে না আমার চোখ সেখানেই আছে আমি নতুন মুসলমান লোকদের দেখি তারা ঘুরছে যার খন্ডে করতে গেছি তাকে বললাম লোকেরা ঘুরছে কেন সে বলল বলে তখন সে শুরু করেছে এক চক্র যখন শেষ হয়েছে তখন হাজারা আসাদের কাছে মানুষেরা চুনু সেই মানুষরা তার সাথীকে বলছে ভাইয়েরা এরা কি খায় একটি পাশ তাকে চুমু খায় ও বলে কেউ বলছে কারণ আমাদের নবী সাল্লাহ আলি তাল্লাম চুমু খেয়েছিল এভাবে সে বলল আমিও চুমু খেতে চাই তার সাথে বলছে কোনো অসুবিধা নেই তুমিও চুমু খাবে কারণ মুসলমান হওয়ার পর এখানে আমি এবং গরিব দুঃখী এবং দরিদ্র বড়ক এবং ছোট লোক ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ সৌদি আরবের মানুষ এবং পাকিস্তানের মানুষ আফ্রিকার মানুষ এবং ইউরোপের মানুষ কোনো মানুষের মধ্যে পার্থর্য নেই তাই সবাইকে এই পাথরে চুম খেতে পারে তুমি তুমি চুম সে চুমু দিল যখন তো শেষ হয়েছে তখন ধুরে কাজ নামাজ আদায় করছে ধুরে কাজ নামাজ আদায় করার পর আল্লাহ তালার কাছে দোয়া করতে শোনেন মানুরা আল্লাহ তালার কাছে কি দোয়া করে আমরাও কিন্তু আল্লাহ তালার কাছে দোয়া করি কি দোয়া করি আল্লাহ আমার এতগুলো অর্থ যেন হয় আল্লাহ আমার যেন একটা বড় বাড়ি হয় আমার তো এতগুলো ঠেক দেন তয় কিন্তু বাংলার তো শুনেন বাংলার আল্লাহ তার দোয়া করে এবং বলে এ আল্লাহ আমি যেমন মুসলমান হয়নি আমার স্ত্রী কোনো মুসলমান হয়নি আল্লাহ তুমি আমার স্ত্রীকে মুসলমান করে দাও বাংলার যুদ্ধ দোয়া করে আল্লাহ তুমি আমাকে মুসলমান করে আমার ছেড়ে বেড়েরা মুসলমান হয়নি এ আল্লাহ তুমি তাদেরকেও মুসলমান করে দাও মানুরার এতক্ষণে শান্ত হয় না সে আরো আগে দয়া করে হে আল্লাহ তুমি যেমন আমাকে মতলমান করেছ আমার গ্রামের সমস্ত মানুষকে মতলমান করে দাও মানুরার এতক্ষণ যে শান্ত হয় না সে আল্লাহ তালার কাছে আরো দয়া করে বলে হে আল্লাহ তুমি আমাকে যেমন হেরাস দিয়েছ আমাদের ভোটার শ্রীলঙ্কাকে মতমান করে দাও মানুড়ার এতখানে শান্ত হয় না আগে বলে হে আল্লাহ যেমন তুমি আমাকে হেদায়ত করেছ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেরায়ত করে দাওলা করল উমরা করার পর ফেরত এসেছে কিন্তু অফিসে আসেনি তার সেই রাসায়নের কাজে সেখানে জব দিয়েছে তার পুরো বিশ দিন হবে বা এক মাস হবে তার মাথায় একদিন আবার অফিসে এসেছে এসে তার শাহে কাছে বসে বলছে আল্লাহ যে ইসলামের আমি বড় বড় কাজগুলি করতে পেরেছি তোমার বলছে আমার এখনো খতনা করা হয়নি আমার খতনা করা না বয়স পেরা চল্লিশ বিয়াল্লিশ বছর সে করার জন্য প্রস্তুত হয়েছে মনে হচ্ছিল এটা কোনো ইব্রাহিম আলিস সালামের জামানা এসেছে নাকি একযুগে ইব্রাহিম আল সালাম আশি বছর বছরে আশি বছর বয়সে খতনা করেছিল আজও ইব্রাহিমের কোন সঙ্গীতের সাথে আছে যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরেও নিজের খতনা করতে যায় আল্লাহ প্রথম করে বলেছি আল্লাহর প্রথম খেয়ে বলছে আমি তাকে নিজ চোখে দেখেছি খতনার এক দুদিন পর ঘটনার ঘা আয়নি সেই কারণে একটি লুঙ্গি পড়েছিল আর লুঙ্গিটা টেনে ধরে মসজিদে নামাজ পড়তে ঢেছিল ভাইরা চিন্তা করার বিষয় যে একজন মানুষ যে মুসলমান ছিল না যে অন্য ধর্মের মানুষ ছিল আজ মুসলমান হওয়ার পর তার মনে এবং অন্তরে সেই কোন মধু এসেছে তার মধ্যে সেই কোন স্প্রিট এসেছে যে কারণে সেই ব্যক্তি ইসলামের একটি একটি করে কাজ করে যাচ্ছে এবং আনন্দিত হচ্ছে শেষ পর্যন্ত সে নিজের খতনা করতেও নিজে নিয়ে এসেছে এবং খতনা করেছে কি কারণে কিন্তু আ আমরা যারা বংশ পরম্পরায় মুসলমান যারা আমরা কষ্ট করে মুসলিম হয়নি যারা আমরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি মুসলমান হয়ে আমরা ইসলামের জন্য কতখানি করছি বা কতখানি আমরা চাঙ্গা ভাইরা আমরা অনেকেই মনে করি যে আমরা মুসলমান হয়েছি আল্লাহ তালাকে বিশ্বাস করি কেন্লাহ করি সে কারণে আমি জানলাতে যাব বা আমার এতটুকু যথেষ্ট এটাই আমরা মনে করি ভাই এই কথাটি বোঝার আগে আমি আপনাকে একটি কথা বলতে চাই মনে করেন আপনি খুব চিন্তা ভাবনা করে একটা স্কুল পড়তে চাচ্ছেন কিংবা একটা মাদ্রাসা করতে যাচ্ছেন যে মাদ্রাসা একটা খুব ভালো কাজ এই মাদ্রাসা আমি তৈরি করব এখন আপনি মাদ্রাসা তৈরি করার জন্য একটা জায়গা দিলেন নেওয়ার পর একটা মাদ্রাসা তৈরি করার জন্য চার পাঁচটা ঘর তৈরি করলেন কোনো যদি আপনি সেই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ না করেন তাহলে সেটা মাদ্রাসা চলবে যদি আপনি শিক্ষক নিয়োগও করেন আর ছাত্র ভর্তি না করেন তাহলে আপনার মাদ্রাসা চলবে যদি আপনার শিক্ষকও থাকে ছাত্রও থাকে কিন্তু বলেন আপনারাই থাকেন পড়াশোনা কিছু হবে না সেটাকে কি মাত্রাসা বলা যাবে যদি না যায় তাহলে কোন মানুষ শুধুমাত্র এটা সাক্ষী দিয়েছে যে হে আল্লাহ তুমি আমার মাদক আমি তোমারই এমাদত করব এ কথা বলার পর আমি তোমার কোনো করবো না কোন কাজ করবো না আল্লাহ তালা গিয়ে আমাদেরকে জানা দেবেন যদি আজ আপনি সৌদি আরবে কোন কাজ করার জন্য একটা ভিসা নিয়ে এসেছেন ভিসা নিয়ে আসার পর আপনার মালিক আপনার কোম্পানি বলছে যে তোমাকে কাজ হবে নিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু যদি আপনি ভিসাটা নেওয়ার পর সৌদি আরবে এসে যদি আপনার কপিকে স্বীকার করেন স্বীকৃতি দেন যে অমুক আবদুল্লাহ আমি আপনাকে কঠিন করে স্বীকার করছি কিন্তু আপনার ড্রাইভিং আমি করবো না বলেন তো আপনাকে ড্রাইভার ড্রাইভিংয়ে রাখা হবে আপনাকে বেতন দেওয়া হবে যদি দুনিয়ার এই উদাহরণটি ভাইরা উঠতে পারেন যে একজন মানুষ কোনো কাজের দায়িত্ব নেওয়া পর যদি সেই কাজটি না করে তাহলে তাকে সেই কাজে রাখা হয় না এবং তাকে বেতন দেওয়া হয় না তাহলে আমি আল্লাহ আল্লাহতালাকে স্বীকার করলেই যে মুসলমান হবো আর জানলাতে চলে যাবো এটা যেন আপনারা না আল্লাহ তারা যদি সাপ করেছে অতপর নে আমল করেছে সৎ আমল করেছে ইমান এনার পর যখন সৎ আমল হয় তখনই একজন মানুষ মমিল হয় পক্ষ, মুখের কথা নয় ইমান পক্ষ অন্তরের স্বীকৃতি নয় ইমান হচ্ছে অন্তরের শিকার করতে হবে মুখে উচ্চারণও করতে হবে তাদের বাস্তবায়ন করতে হবে এই কথা বল যখন আমরা কোন মানুষকে নামাজের জন্য দাওয়াত দিই তখন বলে ভাই জান আমার ইমান ইখানে আছে। এই কথাটা জানেন ইসলামের শুনতে কিছু দল আবিষ্কার হয়েছিল যেই দলের আর সবাই ভ্রান্ত দল ছিল তাদের মধ্যে একটি দল ছিল যার নাম হচ্ছে মুরজিয়া মুরজিয়ার সম্প্রদায় বলেছিল যে একজন মানুষ যদি আল্লাহর মধ্যে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ হিসাবে মেনে নেয় তাহলে সে মানুষ জানলাতে চলে যাবে আর কোনো অধিবেশনের দরকার নেই ওই দলের মানুষেরা বা ওই আর্থিকা বিশ্বাস এখনো কোন মানুষের মধ্যে পাওয়া যায় তারা বলে আমার উন্নয়ন আমার মন করে আসবে ভাই মনে রাখবেন মানুষ যাকে বিশ্বাস করে মানুষ যাকে ভালোবাসে সেই ভালোবাসার পরিপ্রকাশ বাইরে হয়ে থাকে চারিদিকে মাথাটা নেওয়া করেছে সামনের চুলগুলা ছেড়ে দিয়েছে যদি জিজ্ঞাসা করেন এই কাটিং কেন তো বলে রোনাল্ডো এরকম করেছে না সেই কারণে আমি করে রোনাল্ডোটাকে রোনাল্ডোটা বিশ্বের ফুটবল প্লেয়ার সেটাকে ভালোবাসে সেরকম সেও নিয়েছে মানে যাকে যে বিশ্বাস করছে যে ভালোবাসছে তারপরই প্রকাশ তার শরীরে আপনারা বাংলাদেশের আনাতে কানাতে। কিছু মানুষকে দেখবেন কিছু সম্প্রদায়কে দেখবেন তারা একটা গেরুয়া কাপড় করে হাতে একটা এক তারা আর মাথার চুলগুলি জোটা কিংবা লৌকা করে ছেড়ে দেন এই দলকে কি বলে বাউল গীতি বা বাউল সঙ্গীত তার বলেন যারা ওই জন্য এরকম এই কারণে করে যে বাউলের যে রাজা ছিল বাউলের যে প্রধান ছিল যে লালন ফকির ছিল বাউল সংগীতের যে প্রধান ছিল তাদের এরকম পোশাক ছিল এরকম একটা থাকত তারা এরকম বড় বড় চুল থাকত বাউলের মতো নিজের আঁকার আকৃতি নিয়েছে অর্থাৎ ওই মানুষ সঙ্গে ভালোবাসে বলেই ওরকম বেশ ভূষা গ্রহণ করেছে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ চুলকে ভালোবাসি সত্যিকারত্বে মুসলমান হয়ে থাকি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি তা যে কাজগুলিকে ভালো করেছেন ভালো করেছেন সেই কাজগুলি আমরা আমরা করব এবং যেগুলিকে প্রত্যাখ্যান করেছেন বন্ধ করেছেন সেই কাজগুলি আমরা ছাড়বো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ হয় নয় যদি আপনি বলেন যে আমি আমার কিমান বন্ধ করে রেখেছি বাইরে এই নিমান আমি প্রকাশ করবো না তাহলে ভাই এটা আপনার চা মাত্র আপনার বাস্তব কোথায় জানা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রত্যেক ভাইকে মনে রাখতে হবে যে আমরা মনির বা মুসলমান হওয়ার পর বড় দায়িত্ব হচ্ছে আমাদের আমল করতে হবে আর সেই আমলগুলোর মধ্যে সর্বপ্রধান আলোল হচ্ছে সারাত কথা নানা সায়ন করা আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আমাদের এবং অ মুসলিমদের মধ্যে যে চুক্তিটি আছে যে চুক্তির কারণে আমরা পার্থক্য হয়েছি সেই চুক্তিটি হচ্ছে নামাজের চুক্তি যদি আমরা এই চুক্তি ছেড়ে দিই এই তার আমি চাইনি তাহলে উভয়ের থাকে না ভাইরা আমি আর বেশি কথা বলতে চাচ্ছি লাভ আবেদন নিয়ে জানাতে তারসলিম একটি বৃহৎ জাতি যেটা জাতি হিসাবে আত্মানি কেতাব হিসাবে এসেছে এবং আসার পর এই ইসলামের প্রচার প্রসার ঘটে বর্তমানে দ্বিতীয় বড় জাতি দ্বিতীয় বড় জাত একটি জাতি পৃথিবীতে বসবাস করছে যাদের নিজে ঐতিহ্য আছে যাদের যাদের কাছে আল্লাহ তালার কিতাব আছে যাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ উঁচু করে বিশ্বে বসবাস করতে পারে এরকম সবকিছুই সুন্দর আছে এই জাতি হওয়ার পর আমরা কেউ আর দিনমনস্কতায় ভাবছি ভুগছি এবং কেউ আমরা ইসলামের কাজগুলি করতে ভয় পাচ্ছি মনে রাখবেন যতক্ষণে আমরা ইসলামকে গর্বের সাথে গ্রহণ না করতে পারবো ইসলাম যেমন একটি এমন কম এমন গোষ্ঠী যাদেরকে আল্লাহতার ইসলামের দ্বারাই সম্মান দিয়েছে পৃথিবীর মাঝে মাথা লুঠ করে বসবাস করার তৌত দিয়েছে যদি আমরা এই সম্মান ইসলামকে ইসলামকে ঘিরে চাই ইসলাম ছাড়া তাহলে আল্লাহ অন্যের আমাদের ইজ্জত করবেন আজ মনে হয় পৃথিবীতে আমাদের বেঈজতি এবং অপদত্তের কারণ হচ্ছে এই যে আমরা ইসলামের নিলম নীতি বাদ দিয়ে ওই ইসলামিক নীরম নীতিতে বসবাস করতে চাচ্ছি আর সম্মান করছি আল্লাহ তারা কাছে দয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে প্রকৃত মুসলিম হয়ে বসবাস করার তৌত দান করেন আল্লাহ যেন আমাদের মাঝে ইমামকে পুক্ত করেন আল্লাহ যেন আমাদেরকে নামাজি করেন আল্লাহ যেন আমাদের ভবিষ্যতে ওই রকম ভালো প্রোগ্রাম করার কৌক দেন যারা এই প্রোগ্রাম করছি আয়োজন করছি তাদেরকে আল্লাহ তালা যেন একশ দেন এবং তার পুরোপুরি মেকিয়ে দেন কুকুম চায় জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজন মুসলমান সব হয়ে যা জীবনগর মন সব হয়ে যাও লোকে রোগকে জীবনগর